অষ্টাদশ খণ্ড প্রথম পরিচ্ছেদ মৌনাবলম্বী শ্রীরামকৃষ্ণ ও মায়া দর্শন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে সকাল আটটা হইতে বেলা তিনটা পর্যন্ত মৌন অবলম্বন করিয়া রহিয়াছেন আজ মঙ্গলবার এগারোই আগস্ট আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দ সাতাশে শ্রাবণ গতক সোমবার অমাবস্যা গিয়াছে শ্রীরামকৃষ্ণের অসুখের সঞ্চার হইয়াছে তিনি কি জানিতে পারিয়াছেন যে শীঘ্র তিনি ইহলোক পরিত্যাগ করিবেন জগন্মাতার ক্রোরে আবার গিয়া বসিবেন তাই কি মৌনাবলম্বন করিয়া রহিয়াছেন তিনি কথা কহিতেছেন না দেখিয়া শ্রী শ্রী মা কাঁদিতেছেন রাখালো লাটু কাঁদিতেছেন বাগবাজারের ব্রাহ্মণীও এই সময় আসিয়াছিলেন তিনিও কাঁদিতেছেন ভক্তেরা মাঝে মাঝে জিজ্ঞাসা করিতেছেন আপনি কি বরাবর চুপ করিয়া থাকিবেন শ্রীরামকৃষ্ণ ইঙ্গিত করিয়া বলিতেছেন না নারায়ণ আসিয়াছেন বেলা তিনটার সময় ঠাকুর নারায়ণকে বলিতেছেন মা তোর ভালো করবে নারায়ণ আনন্দে ভক্তদের সংবাদ দিলেন ঠাকুর এইবার কথা কহিয়াছেন রাখালাদি ভক্তদের বুক থেকে যেন একখানি পাথর নামিয়া গেল তাঁহারা সকলে ঠাকুরের কাছে আসিয়া বসিলেন শ্রীরামকৃষ্ণ রাখালাদি ভক্তদের প্রতি মা দেখিয়ে দিচ্ছিলেন যে সবই মায়া তিনি সত্য আর যা কিছু সব মায়ার ঐশ্বর্য আরেকটি দেখলুম ভক্তদের কার কতটা হয়েছে নারানাদি ভক্ত আচ্ছা कार कत दूर हो श्रीरामकृष्ण ये नित्य गोपाल राखाल नारायण पूर्ण महिमा चक्रवर्ती प्रभृति